TV Bangla বাংলা মানবতার আসসালামুকম ওর বকহমদুলিলামসলেন নবহাম আজমা আবাদ শমানত শ্রোতা ও দর্শক মুন্ডলি আপনাদের সামনে রিয়াধুলসিনাব থেকে নিয়মিত দর্শ উপস্থাপন করে আসছি নেকির বহু পন্থা অধ্যায় থেকে বাকি একটি হাদিস এই অধ্যায়ে আমাদের সামনে আছে এই হাদিসটি আলোচনা করে পরের অধ্যায় চলে যাব ইনশাআল্লাহ সে হাদিসটি হলা নবী সালি মুসলিম তিনি বলেন কলিউ সাল্লা সাল্লাম আল্লাহ নবীলাম বলেছেন আপনি বলেন যদি কোনো ব্যক্তি সদকা করার মতো কোনো কিছু না পায়। তার কাছে কিছুই যদি না থাকে কয়েলা তখন বললেন নফসাহয়াতা সদ্দাকু বলছেন সে তার নিজের হাতের দ্বারা কামাই করবে এবং তা দ্বারা সে নিজের নফসকেও উপকৃত করবে এবং তার দ্বারা খরচা করবে অর্থাৎ কোনো ব্যক্তির কাছে যদি সদকা করার মতো এক্সট্রা কিছু না থাকে তাহলে সে মেহনত করে নিজের হাতের দ্বারা কামাই করে নিজে উপকৃত হবে নিজেও খাবে এবং সেখান থেকে কিছু সদকা করবে কালা তখন আল্লাহ নবী সাহাকে বললো তারা আরো আই তা ইয়াস্তা আচ্ছা কোনো ব্যক্তি যদি এটাও না পারে তার কাছে সদকার অতিরিক্ত মালও নেই এবং সে যে নিজে হাতে কামাই করে কিছু খাবে বা কিছু সদ্কা করবে এটাও যদি কেউ না পারে কলা ইউনুদ হাজ মালহুফ তখন তুমি দুস্থ ও অভাবী ব্যক্তির সহযোগিতা করো যারা একান্ত নিতান্ত গরীব এবং মিসকির দুস্থ মানুষ অভাবী মানুষ এদের তুমি সহযোগিতা করো কয়েলা আরো হে আল্লাহ আপনি বলুন যদি এটাও যদি না করতে পারি কয়লা তখন বললেন তখন মানুষদেরকে সৎ কাজের উপদেশ দিবে ভালো কাজের উপদেশ দিবে তো মানুষদেরকে সৎ কাজের উপদেশ দেওয়া ভালো কাজের উপদেশ দেওয়া এটাতে আরো কোনো তো কষ্ট নেই এর জন্য তো কোনো পরিশ্রমের দরকার নেই ভালো মানুষদেরকে বললেই হবে কয়লা তখন সেই ব্যক্তি বললো তখন সে নিজেকে সমস্ত ধরনের অপকর্ম থেকে অশ্লীল কাজ থেকে অনিষ্ট থেকে নিজেকে দূরে রাখবে এটাই তার জন্য সাদকা হয়ে যাবে অন্য আমরা পড়েছি যে তুমি तुम्हारिष्ट अपर मुसलमान सम्मानित श्रोता दर्शक मंडल स्वभाव ओ बि पा जे निजे के अथवा निजे अनिष्ट अपर के से हेफते रखे निरापदे रखे तो सामने नेक बहुत छोट बड़ अनेक धरण नेक पंथा एवं क्ज আমরা আমাদের দর্শে শুনতে পারলাম আমরা এই কাজগুলি সবাবের আশায় আল্লাহ সন্তুষ্টর জন্য যদি করতে পারি তাহলে এর বিনিময় আমরা দুনিয়া এবং আখেরাতের সকল মঙ্গল আমরা পেতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন সম্মানিত শ্রোতা ও দর্শক এখন আমাদের সামনে যে অধ্যায় শুরু হতে যাচ্ছে সেটা হলেই বাবন इबादत करार क्षेत्र में मध्यम पंथा अवलम्बन करार अध्यय अर्थात एखे जानते पर आल्लर का प्रिय कह सूंदर क्या जो मानूष स्वाभाविक भाव मध्यम पंथाएंगा करते दूटी आयात नहीं एसम नवबल्लाध्याय हदीस प्राय एगारोटी हदीस नहीं एसन प्रथम आयत नहीं एसन सुरय तहार प्रथम नम्बर आयत आल्ला এটাকে বলে হসকা আমি আপনার উপর কোরআন এই জন্য নাজেল করি নাই যে আপনার কষ্ট হবে আপনি কষ্ট করেন কষ্ট করার জন্য আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজেল করিনি এই আয়াতটির পূর্বেই আল্লাহ যে আয়াত আছে সয়ামের বিষয় সেখানে আলোচনা করেছেন মানকান কোন ব্যক্তি যদি মাসে রমজানুল মোবারক যদি অসুস্থ হয়ে পরে অথবা সফর যদি করে তাহলে সে রোজার কাজা করে নিবে ইউরিদুল্লাহ আল্লাহ তোমাদের সহজ পথ এটা পছন্দ করেন তোমাদের ক্ষেত্রে কঠিন পথ আল্লাহ তালা তোমাদের জন্য কঠিন চান না অর্থাৎ একজন ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে সেই ক্ষেত্রে তার জন্য রোজা রাখা কষ্টকর সফর অবস্থায় তার জন্য রোজা রাখা কষ্টকর তাহলে সে ইচ্ছা করলে সফর অবস্থায় এবং অসুস্থ অবস্থায় তার পরের মাসে রাখলেও আল্লাহ আল্লাহতালা তাকে পরিপূর্ণ স্বভাব দান করবেন আল্লাহ তালা আমাদের জন্য সহজ জিনিস চান কষ্টের জিনিস চান না ওয়ান এবং আয়সা রাজি আল্লাহ নিকটে একজন মহিলাকে অবস্থায় পেলেন কয়লা তখন তিনি জিজ্ঞেস করলেন এই মহিলাটি কে কয়ালাত আয়সা বললেন হা দিহি ফুল এই মহিলাটি অমোক মহিলা ইহা বলছেন সে তো এরকম নামাজ পড়ে এরকম নামাজ পড়ে আমাকে বলছিল কল আল্লাহ নবী বললেন তুমি সেটাই করো যার তুমি সমর্থন রাখো তোমার দ্বারা যতদূর সম্ভব অতটুকু তুমি করোল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ আমাদের বলেন না যে তুমি পুরা দিন সালাত করতেই থাকো পুরা রাত্র জেগে এবাদত করতেই থাকো এটা আল্লাহ তালা বলেননি তো কেহ যদি নিজের নপসের উপর জুলুম করে কেহ যদি এগুলিকে বেশি করার চেষ্টা করে পুরো দিন তারপরে এমন হয়ে যাবে যে তুমি ক্লান্ত হয়ে পড়বা কিন্তু আল্লাহ তার সওয়াব লেখতে আল্লাহর কোনো ক্লান্তি আসবে না ওয়কান আহাবুদ্দিন আল্লাহর নিকটে ওই আমলটি বেশি গ্রহণযোগ্য এবং বেশি প্রিয় যে আমলটি সব সময় আমলকারী করতে পারে এমন আমল আল্লাহর কাছে বেশি প্রিয় সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এ হাদিস থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যে আমরা আজকে দিনের ক্ষেত্রে অনেক সময় আমরা অনেকে মনে করি যে আমাদের ভালো কাজ যে যত ইচ্ছা করতে পারে কিন্তু না নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লাম উনি সব বিষয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওনার জীবনের নমুনাটা আমাদের জন্য একটি সুন্দর একটি আদর্শ এবং নমুনা সেটা দেখে আমাদের এবাজত বন্দী করতে হবে নিজে একটা জিনিস ভালো লাগলেই যে আমি ইচ্ছা করে বেশি করব এটা আল্লাপা গ্রহণ করবেন না তিনি বলেন জন ব্যক্তি রসুল শাহসালের কোনো একটি স্ত্রীর বাড়িতে এসেছেন এস আল আন ইবাদ নবী সাল সাল্লাম নবী সাহসালামের এবাদত সম্পর্কে তারা জিজ্ঞাসা করার জন্য ফালাম্মা উখবিরু যখন তাদেরকে খবর দেওয়া হল তাদেরকে বলা হলো কান্না হুম তারা যেন এই এবাদতটাকে সামান্য বলে মনে করল এবং মনে করলো এটা তো অল্প ইবাদত وقالوا يا ابن ترى বললো اين نحن من النبي تين نبي আমরা কি তার সমতুল্য তিনি কোথায় আমরা কোথায় وقد غفر له ما تقدم من ذنبه الله تعالى নবীর সকল গুনাহ माफ করে দিয়েছেন আগের এবং পরের গুনাহ সব গুনাহ माफ করে দিয়েছেন বিধায় ওনার সাথে তো আমাদের কোনো قال احدهم তাদের মধ্যে থেকে একজন বলল اما انا فاصلي فا الليل ابدا সেই জনের মধ্যে থেকে একজন বলল আমি কি করব? আমি পুরী পুরো রাত আমি সালা তাই করবো আখার আনা আসুন মুদাহ দ্বিতীয় জন বলল আমি পুরা বৎসর রোজা রাখবো ওকাল আখার তৃতীয় জন বললো আনা আতাজা আমি স্ত্রী মহিলা থেকে দূরে থাকব ফালা আ আবাদান আমি বিবাহ করব না সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এখন ছোট্ট উপস্থিত হবাম আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন বাংলা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 ইসলামের নারীর মর্যাদা প্রতি সোমবার আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আল্লাহ নবীলাম যখন তাদের কাছে আসলেন আসার পর কাদা। তোমরা সেই ব্যক্তি যে তারা এমন কথা বল্লে আমা আল্লাহ ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লেহু লাকিন্নি আসুমু ওয়া আফতির ওয়া উসলি ওয়া আরকুদ ওয়া আতাজাওজুন নিসা হামমান রাগিবান সুন্নতি ফলাইসা মিননি আল্লাহ নবী সাল্লাল্লাহু তোমাদের চাইতে আমি আল্লাহর বেশি ভয় করি এবং তোমাদের চাইতে আল্লাহর আমি বেশি পরহেজগারি অবলম্বন করি লি আসো কিন্তু আমার আদর্শ হলো এই আমি নফল সম কোনোদিন রাখি কোনোদিন রাখিও না ওসলি ও আরকুদ আমি রাত্রিতে সলাৎ আদায় করি তাহাজ্যত পড়ি এবং আমি ঘুমেও থাকি ও আতা এবং আমি বিবাহ করেছি বিবাহ করি সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এ হাদিস থেকে যে বিষয়টি আমরা জানতে পারি সেটি হলো এই যে আল্লাহ নবী সালাম যেই ইবাদত যেভাবে যতটুকু করেছেন সেই এবাদতটি ওইভাবে ভাবে অতটুকুই করার মধ্যে আমাদের কল্যাণ আছে আমরা কোন একটি এবাদতকে কোনো একটি কাজকে ভালো মনে করে আল্লাহ নবীলামের পরিমাণের চাইতে বেশি করে আমরা কখনো কল্যাণ পেতে পারি না এ বিষয়ে আইসারাজি আল্লাহ একটি হাদিস আল্লাহ নবীলাম বলেছেন মান ফি আহাসা হা দা মালাই হুফাহ যে ব্যক্তি দিনের ভিতরে কোনো নতুন কাজ করবে যেই কাজটি আমার দিনের ভিতরে আমি করি নাই তাহলে সে আমার দলের অন্তর্ভুক্ত নয় সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী তাহলে এভাবে আজকে মুসলিম সমাজে তারা কোরআন এবং হাদিস না জেনে না বুঝে না দেখে ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা না করে নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো এবাদত তারা বৃদ্ধি করার চেষ্টা করে शरियतर परिभा बेदात आख्यय से कथा अल्लाह नबीलमीज बर्नाइसाद्लाहबीम दिन भूतरे को से प्रत्याख्यत अग्रहण जो्येद से क्या द्वारा को फलाफल भलो आसबें बर से क्षतिकर তিনি বলেন রসুল সালাম বলেছেন क्ति दिन के कष्ट बनिए निब्ला गला बाहू से व्यक्ति अम करा थे अक्षम हो जा अल्लाह तला दिन के सहज कर दिए तार बनिए निब तो दिन एक दिन अक्षम कर देवे और कठिन क्ष करते से निजे अपारक हो जा क्चटी करते पर आनबीम ए रखम करो ना दिन सहज सहज ही राखो নিজের উপর জুলুম করে সেটাকে তুমি বাড়িয়ে নিও না করো এবং ভার সম্মু এবং তোমরা সুসংবাদ গ্রহণ করো ওয়াস্তাই ওয়ার রওহাতি এবং তোমরা এবাদত করো সকাল এবং সন্ধ্যায় ও সাই দুলজাতি রাহুল বুখারি বলছেন ওয়াস্তাই রি সকাল সন্ধ্যায় আল্লাহ করো এবং রাত্রের কিছু অংশে তোমরা সকালে ইবাদত করো সন্ধ্যা ইবাদত করো এবং রাত্রের কিছু অংশে যদি তুমি এবাদত করতে পারো আল কাস্তা আল কাস্তা তাবলুঘু তাহলে তোমরা তোমাদের উদ্দেশ্য পৌঁছতে পারবা उद्देश्य पुष्टते सम्मानित श्रोता और दर्शक मंडल मानूष बनिए क्योंकि आल्ला दिन सहज कर दिए तब कठिन ऊपर बनानों कारण आज के सुस्थता आवक आनादर टाइम सहज हम क्योंकि जो एटे बाड़ती करते परवर्तीम समय आस वृद्ध हो जाब अचल हो जा तक मन हो हाय आल्ला जतटुकुले अतटुक मध्यमे जो जीवन जापन करतम यथेष्टिल बेसि करते जा बसि कर आज के नाई आल्लासेत ग्रहणजोग्य नए ये एक जिसमें जानते परलम से आल्लाबीसाम सकाल सन्दा एबाजत जो रुटीन आज हजर सलाद जहर सलाद আসরত সালাত এটা তো আছে। এর সাথে সাথে যদি কিছু রাত্রের কিছু অংশ আমরা আল্লাহর এফাজতে লিপ্ত থাকতে পারি তাহলে এর মাধ্যমে আমরা আমাদের উদ্দেশ্য সহজে অর্জন করতে পারি আর সেটাকে বলা হয় তাহাজের সালাত অমিন আল্লাহাজ্লা রাত্রে কি অংশ আপনি তাহাজ পড়ুন নফর হিসাবে সেটা গণ্য হবে আল্লাহ তালা সেই সময়ে প্রথম আসমানে নেমে আসেন এবং নেমে আসার পর আল্লাহ তালা আমাদের কাছে ডেকে ডেকে বলেন হালমিন মুস্তাফির কে আছে যে আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দিব তো এইভাবে যদি আমরা আল্লাহ তালা যতটুকু আমাদের উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ নবী সালাম যে কাজ যেভাবে যতটুকু বলেছেন এতটুকু করার মাধ্যমে আমরা ইনশাল্লাহ আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারব আল্লাহ তালা আমাদের সেই তৌফি দান করুন ওয়ান্ন আল্লাহ দখল্লা মসজিদা فإذا حبل ممدود بين الساريتين فقال ما هذا الحبل قالوا هذا حبل لزينب فإذا فطرت تعلقت به فقال النبي صلى الله عليه وسلم حلوه ليصلي أحدكم نشاطه فإذا فتر فليرقد متفق عليه أنا سرزي الله تنتيني بالن النبي صلى الله عليه وسلم أكديم مرسيدي بروبشكل لن হাদা হাবুল ইহা একটি রশি লি জায়নাব রশিটা টানিয়েছে জায়নাব সে যখন ক্লান্ত হয়ে যায় তাল্লাক বিহি قال النبي صلى الله عليه وسلم حلوه ليصلي احدكم نشعطه فاذا فطر فليرقد تاك الله وش রশি খুলে দাও ও শিতানানোর প্রয়োজন নাই তুমি যখন সুস্থ থাকবে সবল থাকবে উদ্যম থাকবে ভালো অবস্থায় থাকবে তখন তুমি সালাত আদায় الدين يسر আল্লাহ নবী বলছেন দিন সহজ কিন্তু সেই দিনটা আমরা কঠিন বারে নিয়েছি দিন সহজ আল্লাহ নবী বললেন যে এই রশি খুলে দাও তোমার ঘুম যখন আসবে ঘুমিয়ে পড়ো কালাম তো হয়ে গেছ বিশ্রাম নাও বিশ্রাম নিয়ে আবার তুমি পড়ো কিন্তু এটা বলেন নাই কালাম তো শরীর নিয়ে ঘুম ঘুম ভাব নিয়ে আগের বাড়িতে আরেকটু বিস্তারিত আসার জন্য তিনি বলেন আল্লাহ নবী ইসলাম বলেছেন فإنه إذا صلى الله و لا يدري لعله يذهب و يستغفر و نفسه متفق عليه عائشة رضي الله تعالى تنين بولين الله نبي اسلام بولا جنب تما دير مددو تهكي كيهو جاكون غم غم بابا بي جاكون كارو غم اجب يصلي آر شه نماز صلاة راتو عوزتحي چلو فاليارقود شه جانو او صلاة تي پاٹ کر شش کر شه جانو شوئ حتى يذهب عنه النوم যতক্ষণ পর্যন্ত তারে ঘুমের ভাবটা চলে না যাবে অতক্ষণ পর্যন্ত শুয়ে থাকতে বলেছি। ফাইন না নাইস। কারণ সে যদি সলাৎ আদায় করে ঘুম ঘুম ভাব নিয়ে ঘুমের অবস্থা নিয়ে সে জানবে না হয়তো সে ওই অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে যে ক্ষমা নাচে মুখ থেকে তার বিরুদ্ধে গালি বের হবে সে নিজে বুঝতে পারবে না সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এমন হয় जख को व्यक्तर घुम चले आसेके जो घुम जखे आक्रांत कर तख थी बैर होने बोझा जाए ना तो आल्ला नबी बुमी घुम घुम भाव नहीं लिप्त हबा और सलादर भेतरे शेष दाये तुम आल्लर कादबा आल्लर का क्षमा चाहबा तो क्षमा चाहते जे एम जान ना जो क्षमा चाहते गाचे तुम बिुद्धे बद्वा तुम्हार मुख तुम बुझते हो पब्बाना ايه بشيء راكته حديث ان جابر بن سمره رضي الله عنهما قال كنت اصلي مع النبي صلى الله عليه وسلم صلاته قصدا وخطبته قصدا رواه مسلم ابو عبد جابر بن سمره الله تبارك كنت اصلي مع النبي صلى الله عليه وسلم আমি আল্লাহর নবীর সালাতের সঙ্গে সালাত আদায় করতাম الصلوات পাঁচ ওয়াক্ত সালাত صلاته قصدا وخطبته قصدا তো আমি ওনার সলাটি মধ্যম হতো এবং ওনার ক্ষুদাটাও মধ্যম হতো অনেক লম্বাও হতো না অনেক ছোটও হতো না তো আল্লাহ নবী সালাম তিনি বলেছেন আমি তোমাদের চেয়ে বেশি পরহেজগার আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি তাহলে উনি যদি এই মধ্যম পন্থায় সলাচ আদায় করেছেন ক্ষুদবাও দিয়েছেন মধ্যম পন্থায় তাহলে আমাদেরও উচিত আমরা যে ইমামতির জন্য দাঁড়াবো और पिछनी खेल करबाक वृद्ध आज महिला आज बाच्चारा आज कष्ट आल्ला तुम्हें एकाइदाय करो तुम जो इच्छा लम्बा करो क्योंकि जो इमामती कर तक तुम्हार पिछन मुखताधिर खेल करते क्यों असुस्थे ठीक खुदवाटा एम खुदबाटी मध्यम हवा दरकार एके बारे लम्बाओना एके बारे छोटना कत सूंदर दिन जे दिन के आल्ला तला सहज कर दिए আমি মনে করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহলা যেন আমাদেরকে তার দিন সঠিক দিন বোঝা এবং তার উপর আমল করার তৌফিক দান করেন এই বলি আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ও আশুর দাওয়া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 ইউরোক্টিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সমাধান